মানবতার সমাধান السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا عدوانا إلا على الظالمين وأصلي وأسلم على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد باستيبان لار شرب الشير شماني تو دشوك شخولك براند هلا شبت শুরু করছি আপনাদের প্রিয় অনুষ্ঠান দার্সে হাদিস আজকের এই পর্বে আমাদের নির্ধারিত গ্রন্থের চল্লিশতম হাদিস আমরা পাঠ করব এবং তার অনুবাদ ও প্রাসঙ্গিক জ্ঞাতব্য নিয়ে আপনাদের সামনে সংক্ষিপ্ত আলোচনা চেষ্টা করবো ইনশা আল্লাহ ইল্লা অত হাদিসটি বর্ণা করেন প্রখ্যাত সাহাবি আবদুল্লাহিনে عمر رضي الله عنهما قال ابن عمر بولن اخذ رسول الله صلى الله عليه وسلم بمن رسول الله عليه دوي كار من كي بلت كار دوي كار دهول لن فقال ابن بولن كن في الدنيا كأنك غريب تم دنيا يتشلوا امان بابجانة تم اوبر جدو او, أو عابر سبيل قطبطومي ابن عمر رضي الله عنهما يقول ار عبد الله بن عمر رضي الله عنه بولتن اذا امسيت فلا تنتظر الصباح تكون صداهبه তোমার তুমি পরের দিনের সকালে অপেক্ষা করিবা না واذا اصبحت فلا تنتظر المساء তুমি সন্ধ্যার আশা অপেক্ষা করো না এবং তোমার অসুস্থতার আগে সুস্থতার মূল্য দাও ওমিন হায়াতিক্যালিমৌতিক এবং তোমার মৃত্যুর আগে তোমার হায়াত বা জীবনের গুরুত্ব দাও হাদিসটি বুহারি শরীফের এ হাদিসটির গুরুত্ব অপরিসীম এ হাদিসটির মধ্যে আল্লাহ আল্লা সুবহান তার প্রিয় হাবিবের মাধ্যমে আমাদেরকে দুনিয়ায় কীভাবে চলতে হবে এবং আখেরাতের সফলতা কীভাবে লাভ করতে হবে সে মর্মে নির্দেশনা দিয়েছেন মানুষ দুনিয়ায় বেঁচে থাকে আশার উপরে এবং আশা যখন বেশি হয়ে যায় তখন কিন্তু মানুষ লক্ষ্যচ্যুত হয়ে যায় আর অত্র হাদিস আশাকে নিয়ন্ত্রণ করে কন্ট্রোল করে সুনিয়ন্ত্রিতভাবে জীবনকে পরিচালনার প্রতি উদ্বুদ্ধ করেছে আশা অতি আশা মানুষ বেপরোয়া হয়ে যায় গাফিল হয়ে যায় এজন্য জনৈকবি বলছেন নিয়ে ব্যস্ত মানুষ যাকে ডুবিয়ে রেখেছে তোলুল আমল সুদীর্ঘ আশা সে অনেক কিছু করবে ফ্যালি মৌতুইয়াতি বড় সন্দুল মৃত্যু হঠাৎ করে এসে যাবে এবং কবরই হবে তার আমলের সিন্ধু সে কি ভালো করেছে সে সিন্ধুকে জমা রেখেছে ভালো না খারাপ সেটাই হবে পরীক্ষা আমাদের প্রিয় হাবি মোহাম্মদ সাল্লাহআসাল্লামি আবদুল্লাহ ওরজাহুমা তাকে কিভাবে উপদেশ দিচ্ছেন উপদেশটায় যেন হৃদয় গ্রাহী হয় আত্মায় প্রবেশ করে একজন মরব্বি একজন গুরুত্বপূর্ণ অভিভাবক মোহাম্মদ সাল আলিহ্লাম তিনি ওই সাহাবির তার দুই কাঁদের মধ্যে হাত দিয়ে ধরে তাকে যেন মনের কথা একান্ত বলতে চাচ্ছেন আর এটাই হচ্ছে একজন প্রকৃত শিক্ষক প্রকৃত মরব্বী বিশ্বনবী মোহাম্মদ সাল আলিহ্লামের আদর্শের অনন্য রূপ তিনি চমৎকার করে সাহাবি আব্দুল্লাহ হৃদয় জন্য ছুঁয়ে যায় সেরকম একটা পরিবেশ সৃষ্টি করে তার কাদের উপর হাত রেখে বলছেন আবদুল্লাহ কোন ফির দুনিয়া কেন তুমি দুনিয়ায় চলবে এমনভাবে যেন তুমি অপরিচিত আচ্ছা অপরিচিত অবস্থায় চলার অর্থ কী যখন কেউ কোন অপরিচিত জায়গায় যায় তখন সে মনে করে এটা আমার চিরভাসস্থান না এর অলিগলি আমি চিনি না আমাকে যেতেই হবে তাই আমি যাচ্ছি আমার লক্ষ্য একটা ডানে বামে তাকিয়ে চতুর্দিকের এই ময়লা আবর্জনায় জড়িয়ে ফেলা আমার কাজ না আমি আমার নির্দিষ্ট একটা লক্ষ্যে যাচ্ছি লক্ষ্যে চলে যাব আমি এই বাজারের মশকুলের ভিতরে আমি থাকবো না অপরিচিতজন সেভাবেই নিজে ভয়ে ভয়ে ভয়ে চলে না জানি কোনো শত্রুর আক্রান্ত হয় না জানি কোনো পথে বাধাগ্রস্ত হয় না জানি সে পথ হারিয়ে ফেলে খুব সাবধানে ধীরে ধীরে সে চলতে থাকে এবং সতর্কতার সাথে রসুল সাল্লাহ আলী ইসলাম বলছেন তুমি দুনিয়াটাকে এই রকম মনে করো চলার সময় মনে করো এটা একটা অপরিচিত জায়গা তুমি শুধু স্টেশন লিপ করতেছ তোমাকে অতিক্রম করে চলে যেতে হবে এটা তোমার চিরস্থায়ী ঠিকানা নয় কাজেই মানুষ যখন এভাবে দুনিয়াকে নেবে তখন মানুষ দুনিয়া দুনিয়া করে দুনিয়ার গোলামে পরিণত হবে না বরং আল্লাহ গোলাম হিসাবে সংযত এবং অত্যন্ত শৃঙ্খলামণ্ডিত যাপন করে তার অবিষ্ট লক্ষ্যে এগিয়ে যাবে শুধু দর্শকবৃন্দ প্রিয় হাবিব সালি অবরকে বলছেন অপরিচিত জনের মতো চলবে অথবা তুমি যেন একটা পথ অতিক্রম করছো ব্যক্তি এখানে দুটি দিক একটা দিক হচ্ছে পথ অতিক্রম করা আর পথ বাসস্থান নয় বিলাসিতার জায়গা নয় এটা অতিক্রম করে লক্ষ্য পৌঁছার জায়গা ঠিক দুনিয়াটা হচ্ছে পথ আর একজন মমিনের কাছে তার আসল বাড়ি হচ্ছে জান্নাত কাজেই তুমি জান্নাতকে তোমার মূল ঠিকানা স্থির করো আর দুনিয়াটাকে একটা পথ মনে করে শুধুমাত্র অতিক্রম করে চলে আস অথবা পথ মানুষ চলে প্রয়োজনে প্রয়োজনের অতিরিক্ত পথে মানুষ বসে না ঠিক তুমি দুনিয়াটাকে প্রয়োজন মতো গ্রহণ করো প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার পিছনে লেগো না অথবা পথ মানুষ চলে অতি সাবধানে না জানি খুঁচট খায় না জানি পাথর পড়ে না জানি কোনো গাড়ি এসে তাকে মেরে দেয় সাবধানে যেমন চতুর্মুখী খেয়াল রেখে পথে চলে চতুর্দিক থেকে ক্রাশ করবে অন্যায় অবিচার জুলুম পাপাচার শয়তানি কর্ম এর মধ্যে তুমি একজন সাবধান প্রতীকের মতো ধীর গতিতে এগিয়ে চল যাও তোমার তো মকসুদ এখানে থাকা নয় তোমার তো মকসুদ জানেন এভাবে আবদুল্লাহিনে উপদেশ দিলেন এতে আমরা কি বুঝতে পারি যুদীয় দর্শক বিন্দু এক নম্বর আমরা যে জিনিসটা বুঝতে পারি দুনিয়াটা চিরস্থায়ী নয় দুনিয়া ধ্বংসশীল এবং ক্রিয়ামত এভাবে এসেছি পরস্পর যেমন ঠিক রসুল আমার পিঠেই ক্রিয়ামত দেরি করা যাবে না আল্লাহ হানা বলছেন তুমি কালকের জন্য অর্থাৎ ক্রিয়ামতের জন্য কি তৈরি করেছ ওই জগতের জন্য সেটা তুমি একটু ভেবে দেখো অতি সময়ে সংক্ষিপ্ত এই পৃথিবী খরচায়ী আর এর পিছনে মায়া মমতা এবং উল্লাস আসফালন গ্রহণযোগ্য নয় শুধুও দর্শক আমরা যাচ্ছি ছোট্ট একটা বিরতিতে দূরে যাবেন না ফিরে আসবো বাকি আলোচনায় ততক্ষণে আপনারা আমাদের সাথেই থাকুন ধন্যবাদ আমি মোহাম্মদ বদরুদ্দোজা নাদবি আপনারা দেখছেন পিস টিভি বাংলা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 जार्ध्यमिधान बोझा सहज हो जाए इन शिक्षा पोतर साधारण उदाहरण कल रत दस टाय पुन सम्प्रचार सकाल साढ़े आठ टेल देस पीट टी बांगल्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 A Muslim, that they should spread the message of peace throughout the world. Look, Dr. Jaakirer Itihash, Paraburthi Anushtham, Peace TV, Bangalaya. We are talking about our lives. <laughs> our lives in our lives, and our lives in our lives, and Allah, subhanahu wa ta'ala, كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والكرام الله أكبر بيتي بيبان جي أيريبور جاكيشو أعطي شاب تنشوهين كولو كيسوري أستيتوت هكبين جاة سيشتي شبار تنشوهين أكبرو سشتا تنيت هكبين هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم তিনি সৃষ্টির আদি তিনি সৃষ্টির অন্ত তার চেহারা থাকবে আর কেউ থাকবে না শুধুও দর্শক বৃন্দ পৃথিবী ধ্বংস হয়ে যাবে অন্যত্র আল্লাহ বলছেন দুনিয়া হচ্ছে এই যে দুনিয়া এটা হচ্ছে সামান্য তুচ্ছ একটা ভোগ্য বস্তু ম্যাথার এর একাধিক অর্থ আছে ভূগ্য বস্তু বলতে পারি অথবা কোন কোন আরবে প্রচলন আছে ওই মোসামুসি করার জন্য যে নেকড়া নোংরা নেকড়া ব্যবহার করা হয় যার কোনো মূল্য নাই এটাকেও মাথা বলা হয় এই তোচ্ছ একটা জিনিস এটা ও ক্ষণস্থায়ী ওলের দার নিঃসন্দেহে আখেরাত হল করার স্থায়িত্বের ঘর সেটা হবে অনন্তকালের ঘর সুতরাং এই খরচ তাই দুনিয়া এই দুনিয়ার জন্য আপনি সব কিছু করতে পারবেন আর আখারাতের জন্য কিছু করতে পারবেন না এটা তো হতে পারে না এজন্য আমাদেরকে এই দুনিয়াকে নিতে হবে রসুলস্টম যেমন বলছেন যে এটি একটা পথ চেশনলিপ করছি এখানে যে সুযোগটা আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে দিয়েছেন সেটি হল আমরা আখেরাতের জন্য কিছু সঞ্চয় করবো اي جن الله ربنا عالمين دنيا تي اما دركي دي حياة ابو موت بدر بيجن الله بولشن الَّذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن وعملا تيني شيء الله جني حياة ابو موت كسشتي كورشن كانو ليبلوكم أيكم أحسن وعملا تيني بوريك كورنبين كي تما در مد شبجة أحسن সর্বোত্তম আমলের পরীক্ষার জন্য একটা ক্ষেত্র বানিয়েছেন আপনি এই জগতে কিছু মেহনত করুন তাহলে আখেরাতে সেটা হবে আপনার কট্টরের দিন ভোগের দিন আনন্দের দিন ভোগ বিলাসের দিন দুনিয়ায় ভোগ বিলাস করে ফেললে আখেরাতে কি করবেন সাহাবাই কারাম রেজওয়ান্লাহে আরহিম আজ দুনিয়ার সামান্য সুখ তারা তো পানি নেই তাদের তো নাখে পেটে পাথর বেদে আল্লাহর দিনের জন্য কাজ করতে হয়েছে জীর্ণ শীর্ণ পোশাক অল্লাহ অথচ সামান্য নিয়ামত পেয়েছেন একদিন রসুলসোল্লাহাম নিজে বের হয়েছেন গিয়ে দেখেন ও আমর তারাও রাস্তায় জিজ্ঞেস করলেন কেন তোমরা বেরিয়ে আসছো রসুলাল্লাহ আপনাকে যে জিনিস বের করেছে আমাদেরকেও সে জিনিস বের করেছে সবারই খোদার জানা গেলেন এক সাহাবির বাড়িতে সাহাবি কিছু তাজা খেজুর আর পানি দিলেন এই তাজা কয়টি খেজুর আর পানি প্রচন্ড কুদা যে ক্ষুদার জালায় পাথর পেটে বাঁধা সামান্য কিছু খাচ্ছেন তখন রসলাম বলছেন এই নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে তখন সাহেব আর বললেন মা আমাদের কাছে দুটি কালো জিনিস একটি পানি আর একটি খেজুর এছাড়া আর তো কিছু নাই বিশাল নিয়ামতিনা এরকম একটু চিন্তা করুন যে আজকে খরচের জন্য আমরা কি না করছি সে যদি আল্লাহ সু দুনিয়াকে ক্ষেত্র হিসাবে গ্রহণ করার উপদেশ দিয়ে বলছেন فإن خير الزاد التقوى تمره تزودوا أولكار الجنطه و পাঠাও কে পারতেকে ও পারে যাবে এর জন্য তোমার খেয়ার পার লাগবে না তোমার পয়সা লাগবে না সেটা কি সেটাই তোমার আমল সেটাই তোমার তাকওয়া সেটাই তোমার خير الزاد التقوى তোমরা সেকালের জন্য পাথেও পাঠাও আর এই উত্তম পাতেও হচ্ছে আল্লাহ ভীতি আল্লাহকে ভয় করে তুমি যদি চলো জগৎ সংসারে যদি তুমি সার্বক্ষণিক আল্লাহর ভয় নিয়ে চলো শয়তান তোমার উপর প্রভাব বিস্তার করতে পারবে না তুমি হবে সফল কাম এই জন্য আল্লাহর আলমিন আবারও বলছেন ওহে জ্ঞানীগণ তোমরা আমাকেই ভয় করো আল্লাহাকর আমরা বলব যারা সত্যিকার অর্থেই আল্লাহকে চিনেন এবং আখেরাতের জবাবদেহিতার জন্য প্রস্তুতি গ্রহণ করেন তারাই হলেন উলুল আলবাব জ্ঞানী পক্ষান্তরে যারা আল্লাহকে বলে যান তার মৌলিকত্ব তার জন্ম ইতিহাস সব ভুলে যান তার আসল বাড়িঘর জান্নাত সব ভুলে যায় দুনিয়ার এই ফেরেবে ঢোকার মধ্যে প্রধানতার মধ্যে ফেলে নিজেকে বড়ো ভাবে বড়ো জ্ঞানী মনে করে সেই হলো প্রকৃত বোকা বোকার স্বর্গে বাস করছে কাজেই জ্ঞানীগণকে আল্লাহ রবীন্দ্রীগণ তোমরা আমাকে ভয় করে চল অথপর হাদিসের শেষাংশ দেখছি সাহাবি আমর এর পুত্র আবদুল্লাহ কবিটি উপদেশ দিচ্ছেন তুমি যখন তোমার সন্ধ্যা হবে তখন সকালের অপেক্ষা করিও না এর অর্থ কি সন্ধ্যা হলো হতে পারে এটাই তোমার জীবনের শেষ সন্ধ্যা তুমি যে সকালে বাঁচবে সকালের জন্য কিছু করবে আজকের কাজ কালকের জন্য রেখে দিও না যা কিছু সঞ্চয় করবে সেটাই তোমার সেটাই তুমি পাবে। পাবেয়ারা আপনি যদি অরুপরিমাণ ভালো করেন সেটাও আপনি পাবেন সুতরাং সঞ্চয়ের সময় এখনি গাফলতি করে সময় বিনষ্ট করার সুযোগ নেই না। কারণ কখন তোমার ফরমান জারি হয়ে যায় তোমাকে এখন থেকে চলে যেতে হবে সেই চিন্তা করে তুমি তোমার সময়টুকুকে কাজে লাগাও আপনি নামাজ পড়তে তখন এমনভাবে নামাজ পড়তে দাঁড়ান মনে করেন যে এটাই আপনার জীবনের শেষ নামাজ তাহলে আপনার একাগ্রতা আসবে নামাজের ভিতরে সাদ পাবেন কিন্তু আরও পড়ব আশা আছে অনেক কিছু করে আজ না কাল এই অলসতা যখন আসবে সময়ের গুরুত্ব দেবেন না তখন আপনি নিজেই এক সময়ে মারাকুল মদ যখন এসে যাবে তখন বলবে আহা কিসি করতে পারলাম ওরা বলবে যে রব আমাদের কি যদি আরও দিন সময় দাও আরও দিন সময় দাও তাহলে আমরা ভালো কাজ করে আসব আমরা উত্তম কাজ করব। কিন্তু সেই ফরিয়াদ ও কোনই কাজে আসবে না কারণ আল্লাহরবুল্লাহ বলবেন তোমাদেরকে বহু সময় দিয়েছি তোমরা ওয়াদা পূরণ করো নাই আর সে সুযোগ তোমাদের জন্যই এজন্য আপনাকে এখন থেকে ভালো কাজ করার চিন্তা করতে হবে কখনো যেন আপনি আপনার মূল্যবান সময়টি নষ্ট করবেন না এই সময় এটা কাজে লাগিয়ে আকারের জন্য কিছু করবেন যদি আপনি সময়টা যথার্থরূপে আল্লাহর প্রতি ব্যয় করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার খরিদ হয়ে গেল আল্লাহ খরিদ করে নিয়েছেন জান্নাতের বিনিময়ে আর যদি আপনি গড্ডালেখায় গা বাসিয়ে দিয়ে চলেন তাহলে দেখা যাবে যে আপনি একুলো হারাই এসেন অকুলো হারাই এসেন কিচ্ছুই পাবেন না হাসিরাত দুনিয়া হুয়াল মুও হারাবেন আঘারাতও হারাবেন এটাই হবে সবচেয়ে বড় হারানো একচে বড় হারানো আর হতে পারে না অতপর তিনি বলছেন চমৎকার উপদেশ যে আল্লাহরবুলা আলবিন যে আপনাকে যে সুস্থতা দান করেছেন এটা কত বড় নিয়ামত এই নিয়ামতের মূল্য আপনি দিন অসুস্থতা আসলে তখন আফসোস করলে লাভ হবে না সুস্থ অবস্থায় যা করতে পারবেন অসুস্থ অবস্থায় তা করতে পারবেন না স্বাবলম্বী আছেন তখনই করুন এজন্য রসুলসল্লা আলহিউসাল্লাম বলেছেন রিয়ামতের দিনে সাত শ্রেণীর মানুষকে আরশের সায়া নিচে স্থান দেবেন যেদিন আরসের সায়া ব্যতীত আর কোনো স্থান থাকবে না তার মধ্যে একদল হচ্ছে ওই যুবক তার যৌবন সময় সুস্থ সময় যখন সে কিছু করতে পারবে সেটা আল্লাহ আর ভিতরে কাটিয়েছে সৌভাগ্যবান যুবক সেই পক্ষান্তরে অসুস্থ হয়ে গেলে আপনার জীবন নিয়ে টানাটানি হয়ে যাবে আপনি কি করে এ বাতত পণ্যকে বেশি করবেন সম্ভব হবে না অচল হয়ে যাবে কাজেই সময় থাকতে সময়ের মূল্য দিই অনুরূপ ভাই বলছেন অমিন হায়াতিকা লিমৌতিক আপনার যে হায়াত দেওয়া হয়েছে জীবন মৃত্যুর আগে সেটার মূল্যায়ন করো প্রিয় হাবি মোহাম্মদ রসৌল্লাহ সাল আলী সাল্লাম অন্য হাবিকে বলেছেন এর তানিম হামসান কাবলা পাঁচটা জিনিস আসার আগে পাঁচটা জিনিসের মূল্য দাও শ্যাবুকা কাবলা হারামিক বার্ধক্য আসার আগে তোমার যৌবনের মূল্য দাও ও সেহাতুকা কাবলা সাকামিক তোমার অসুস্থতার আগে তোমার সুস্থতার মূল্য দাও ও কাবলা ফাকরিক এবং দরিদ্রতায় ছোঁয়ার আগেই তুমি যে ধনী অবস্থায় আছো সে সময় তুমি মূল্য দাও অর্থাৎ যা আছে এই সময় তুমি আল্লাহ রাস্তায় খরচ করো বে করো একদিন তুমি যখন নিঃস্ব হয়ে যাবে তখন আফসুস করেও তোমার সে সুযোগ পাবে না এবং তার অতিবাহিত সল্লাহআসালামিজে বলেছেন দুটি নিয়ামত যে নিয়ামতের ব্যাপারে অধিকাংশ মানুষ প্রতারিত নিজেরা বুঝতেই পারে না একটা হচ্ছে তার অবসর সময় এই অবসর সময় তার চলে যাচ্ছে সে কিন্তু গুরুত্ব দিচ্ছে না কাজে অবসর সময়টা গুরুত্ব দিয়ে আল্লাহরজি কির আজকারের ভিতরে কাটাতে হবে অনুরূপভাবে ও হায়াতিকে কাবলা মৌতিক এবং মৃত্যুর আগে হায়াত যেটুকু পেয়েছেন সেটুকুকে যথার্থভাবে কাজে লাগানোর চেষ্টা করুন শুধু ও দর্শক বৃন্দ আজকের ইদার থেকে আমরা জানতে পারলাম যে দুনিয়ায় উচ্চ বিলাসিতা আমাদের করা যাবে না বরং নিয়ন্ত্রিত জীবনযাপন করতে হবে এটাও আমরা জানতে পারলাম দুনিয়া ক্ষণস্থায়ী ধ্বংস হয়ে যাবে এটাও জানতে পারলাম আল্লাহরবুল্লাহ আলমিন কেবল তিনি থাকবেন আর সব ধ্বংস হয়ে যাবে সাথে সাথে এটাও জানতে পারলাম যে দুনিয়া আখ্রাতের ক্ষেত্রস্থল কাজে আমাদের আখড়াতের জন্য কিছু করতে হবে আর সাথে সাথে এটাও জানতে পারলাম যে গুরুত্বপূর্ণ নিয়ামতগুলির মূল্যায়ন করে যথাযথভাবে আল্লাহর এবাদত বন্দীগীদের সম অতিবাহিত করার এটাই একান্ত কামনা তাই আসুন আমরা সত্যকে উপলব্ধি করি সময়ের গুরুত্ব দেই এবং বেশি বেশি করে নাকি চেষ্টা করি আল্লাহ সুবাহ আপনাকে আমাকে সকলকে তৌফিক দান করুন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 मुक्त दान कर रेखे स्रष्टाचाल करते हैं मानवतार समाधान আপনাদের ডোনেশন আর জাকাত পাঠিয়ে দিন বিএসটিভি কে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা আইআরএফআই আলট্রায়ান ব্যাংক কোয়াড্রন কোর্ট 48 গ্যালথরপ বর্মিংহাম ইউকে পোস্ট কোড বি15 1টিএইচ শর্ট কোড 300083 সুইফট বিআইসি কোড আইবিও বিজিবি22 আইবিএন